সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাহ রবীলিন ওসালাতামলা শফিলম্বলমুরসলী নবীনা মোহামদালা আজমাইন আম্মাদ ফুজ্লাহমানিত ভাতৃমন্ডলী আল্লাপাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক আমাদের তফসির হবে সুরা থেকে সুরা মানে হচ্ছে পরামর্শ এই সুরার একটি আয়তে আল্লাহ পাক বলেছেন আম রহুম সুরা যারা ভালো মানুষ মমিন তারা পরামর্শের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেই এই শব্দটি দিয়েই নামকরণ হয়েছে সুরা এই সুরা মক্কী সুরা নবী সাল্লাম মক্কী জীবনের আল্লাহ পাক রাবুল আলমিন করছেন উসমিল্লাহ রহমান হা মিম আইন সিন কাফ এই দুটি আয়তে দুটি এবং তিনটি মিলে পাঁচটি বিচ্ছিন্ন অক্ষর রয়েছে আল্লাহ পাক এর উদ্দেশ্য ভালো জানেন আল্লাহ পাক বলছেন কাজা এলেকা ইউ হি এলেকা এল আিনেক এইভাবেই হে নবী ওহি করেছে তোমার কাছে ওয়াইল মিন কাবলিক আর ওই সব নবীদের ওপর যারা তোমার পূর্বে আল্লাহ আল্লাপাক্ষ আল্লাহ আল আজিজ আল হাকিম যিনি মহাপরাক্রান্ত যিনি বিজ্ঞানময়াফিজ সামাওয়াত আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর ওহ আলীল আজিম তিনি সুউচ্চ সুমহান তাকাদুসামাওয়াত ইয়তা ফত্তর নামিন ফৌকে মনে হচ্ছে যে আসমানসমূহ তাদের ওপর এই সৃষ্টিকুলের ওপর ফেটে পড়বে আল্লাহ পাখের ভয়ে আল্লাপাক রব্বুল আলমিন এমন মহাকুদরতের মালিক আর আল্লাপাকের এই আসমান আল্লাপাকের সৃষ্টি যে আল্লাপাকে এত ভয় করে যে মনে হয় উপক্রম হয়েছে আসমানগুলি ফেটে ভেঙে পড়ার কিন্তু মানুষের অন্তরে এত শক্ত যে অনেক মানুষ পাহাড়ের চাইতে শক্ত অন্তরওয়ালা ভালো কথা গ্রহণ করতে চায় নাহ নবি হামদে রব্বাহিম এবং ফেরেস তারা তাদের রবের প্রশংসা বিজরিত তসবিহ করে এত বড়ো সৃষ্টি হয় সত্ত্বেওস্তাক ফের আলিমানফিল আরব আর পৃথিবীতে যারা আছে মানুষ মমিন তাদের জন্য ফেরিস তারা আল্লাহর কাছে মার্জনা কামনা করে আল্লাহ শুনে রাখো ইন্ন আল্লাহ গাফুর মিষ্টি আল্লাহ পাক ক্ষমাসীল এবং দয়াবান দি আউলিয়া আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে অন্যদের উপাসনা করেছে আল্লাহ হাফিজুন আলিহিম আল্লাহ তাদের ওপর দৃষ্টি রাখেন আল্লাহ তাদের ওপর নজর রেখেছেন আল্লাহ হিসাব নেবেন ওমান তলিহম বি ওকিল হে নাবি তুমি তাদের ওপর জিম্মেদার নও জবরদস্তি করার কিছু নেই তোমার কাজ হচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়া সত্য কথা ও কা এলিকে কোরআন আন আরবি আর এইভাবে হে নবী তোমার কাছে আরবি ভাষায় কোরআন ওহি করেছি লেতুনদেরা উম্মাল কর্মান হাউল্লাহা যাতে করে মক্কার অধিবাসী অম্মল করা মক্কার নাম কারিয়াতনের প্রবচন করা মানে ইয়ার যত জনপদ রয়েছে সবগুলির মা যেন মূল মা যেমন ছেলে মেয়েদের মূল হয় ঠিকই তেমনি সমস্ত শহর গ্রামের মূল শহর হচ্ছে মক্কা পাকের এই পবিত্র শহর আল্লাহ পাক বলছেন যাতে করে তুমি অম্মুল করা মক্কার অধিবাসীদেরকে সতর্ক করো ওমান হাউল্লাহার যারা মক্কার আশেপাশে আছে প্রথম খানে যেমন আল্লাহাক নয় বলেছেন মানুষের আশীর্বাদ আকড়াবেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো প্রথম দিকে আল্লাহাক ধীরে ধীরে কাছে থেকে দাওয়াত শুরু করো তাহলে দাওয়াতের পদ্ধতিতে শেখানো হয়েছে আল্লাহ আল্লাহাক বলছেন অতনুজেরাই ইমাল জ্যাম এই আর একত্রিত হওয়ার দিন সম্পর্কে সতর্ক করবে ফি যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ বিচার দিবস হরি কোন ফিল জান সেই দিন এক দল জাননাতে যাবে ফারিক উনফিস সাইয়ের একদল জাহান নামে যাবেলা ও সা আল্লাহ জায় আলহ্মাতম ওয়াহেদা আল্লাহ পাক চাইলে তাদের সকলকে এক জাতি বানিয়ে দিতেন জবরদস্তি করলে সবগুলি ক্যা করে দিতে পারতেন পয়লা কি ইয়ুদ খেলো মাইয়া রহমাতি তবে আল্লাহ পাক মানুষকে স্বাধীন করেছে স্বেচ্ছায় ভালো কাজ করে স্বেচ্ছায় মন্দ কাজ করে দুটোই স্বাধীনতা আছে যে খারাপ কাজ করে তার মধ্যে ভালো গুণ আছে কিন্তু কাজে লাগায় না যে ভালো কাজ করে সে পাপ করতে পারবে কিন্তু খারাপ কাজের দিকে হাত বাড়ায় না এতেই রয়েছে পরীক্ষা জবরদস্তি করলে পরীক্ষা থাকতো না ওয়ালা কি ইউদ্ খেলো মাইয়া শফির মাহাতি তবে আল্লাহ পাক যাকে চান তার অনুগ্রহে প্রবিষ্ট করতে চান। চানিম ওয়ালা নাসির আর জালেমদের জন্য কোনো বন্ধুও নেওয়ার সাহায্যকারি নেই আমি আউলিয়া, তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক সাব্যস্ত করেছে মানে উপাস্য ফল আলী আল্লাহ তো সত্যিকার বন্ধু অভিভাবক পৃষ্ঠপোষক তিনি মৃতদের জীবিত করেন আর তিনি সর্বশক্তিমান অমাক্তাল আফতুমফি হেমিনাহুক মহিলাল্লাহ এখানে আল্লাহ ফাকরা বলেন মানব জাতির সমস্যার সমাধান বাতিল দিচ্ছেন যে কোন ক্ষেত্রে তোমাদের যদি মতবিরোধ হয় তাহলে ফায়স কোথায় নেবে বড় বড়ো হুজুরের কাছে বড়ো মৌলানার কাছে আমাদেরটার কাছে তোমাদেরটা নেব না হ্যাঁ যে কোন রকম সমস্যা হোক আর্থিক সমস্যা কার কাছে সমাধান নেবে করা যাবে না যাবে না এই ব্যবসা রাজনৈতিক সমস্যা সমাধান করতে গে নেবে সবগুলির সমাধান আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ কি হোক আর দুনিয়ার বিষয় সব ক্ষেত্রে কোরআনে করিমের কাছে ফায়সালা নিতে আলেম সমাজের ইখতলাফ এটা করবো না করবো না একদল বলছে ছুন্নাত আর একদল বলছে বিদাত ফয়সালা কোথায় নিতে হবে আল্লাহর কাছে ফায়সালা আল্লাহর ফায়সালা কোরআানে আছে আল্লাহর রসুল্লা সাল্লামের সহি হাদিসে রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন অমিনাল আল আন আর গবাদি পশু জোড়া জোড়া করেছেন ইয়াজরাউকুম ফি আল্লাহ আল্লাহফাক তোমাদেরকে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করে দিয়েছেন লেসা কামিস তার মতো কেউ নেই কোনো কিছু তার সাথে কোনো সাদৃশ্যতা চলে না ওহুয়া সামিউল বসির তার সাথে সাথে তিনি শোনেন এবং দেখেন তার মতো কেউ নেই তার মানে এই না যে তার কিছুই নেই যেমন বিদাতপন্থীরা এই অর্থই করছে তার মতো কিছু নেই মানে তার হাত নেই চোখ নেই কিছুই নেই আল্লাহ কথাও বলেন না আল্লাহ দেখেন না আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ এই তাবি বিকৃতি আহ কালামদের এই সব গুমরাধের রাস্তা আল্লাহ পাক এই জন্য দুটোই বলেছেন নেতিবাচক আল্লাহর মতো কোন কিছু নেই সাদৃশ্যতা নেই তুলনা করিও না ধরন তোমাদের জানা নেই কিন্তু তিনি শোনেন এবং দেখেন আল্লাহ পাকে চক্ষু কোরআনের আয়ের দ্বারা প্রমাণিত আল্লাহ পাকে চেহারা মুখমন্ডল কোরআন দ্বারা প্রমাণিত লহুমা কালিদুসামাওয়াল আর্দ আসমান এবং জমিনের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে ইয়াবসুত রিজ কালিমাই শাহাহ যার আল্লাহ চান রিজে কদ্দারকে প্রশস্ত করেন আর জন্য চান সংকীর্ণ করে দেন ইনাহ বিকুল্লসাইন আলিম আল্লাহ পাক সব কিছু জানেন সারা আলমিনা আল্লাহ পাক বলছেন যে হে উম্মতে মুসলিমা হে শেষ উম্মত तुम्हारे शरियत अल्लाह दान दिन विधि विधान दिए एम दिन विधान दिए मावास नू अली नूअ आलिलम के, के मौलिक विषय सबग एक रकम आल्ला परकाल हिसाब निकाश जवाबदेह जान्न जहन इत्यादि जे सब रही है सब एक ही रकमी जार वही हे नोम ওমা ওয়াসাইনবি এব্রাহিম আ মুসাঈশা আর যেই নির্দেশ দিয়েছিলাম এব্রাহিম মৌসা ঈসাকে আন অকিম উদ্দিন যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করবে দিন কায়েম করা মানে দিনের সব গুলি বিধান যথাসাধ্য কায়েম করা আকিদা কোরআন হাদিস মোতাবেক এটা হচ্ছে দিন কায়েম করা পাঁচ অক্সলকায়ম করা দিন কায়েম করা তৌহিদ প্রতিষ্ঠা করা শির্ক মুক্ত হওয়া হচ্ছে দিন কায়েম করা রমজান আসলো সে পালন করা দিন কায়েম করলেন আপনি হজ করলেন আপনার দিনের একটা গুরুত্বপূর্ণ দিক কায়েম করলেন পর্দা পরে আপনার বিবি আপনার মেয়েরা সাবালিকা হয়েছে সুতরাং দিন কায়েম করলো আর দিন কায়েমের আজকাল রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে যেটা ইসলামিক ব্যাখ্যা নেয় সেটা হচ্ছে ক্ষমতা দখল করা নেতৃত্ব লাভ করা এজন্য ইসলামের নামে তারা রাজনীতি করে ওটা কি আসল টার্গেট বানিয়ে ফেলেছে অধিকাংশ আম্বা রসুলগণ এই নেতৃত্ব নেননি এমনকি মুহস আল্লাহিসাল্লাম ফের ধং শহর পরে কোনও প্রমাণ আছে একটি আয়তে যে ফিরে গিয়ে আবার মেসরের রাজত্ব দখল করেছিলাম তাহলে এটাই টার্গেট গদি দখল করা এটা ইসলামের অপব্যাখ্যা দিন কায়েম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় থেকে শুরু করতে হবে আর তারপরে ছোটোখাটো বিষয় এটাও দিন কায়েম করা আপনার ইসলামিক রূপচেহারা এটাও দিন কায়েম করা কিন্তু সেটা তৌহিদের মতো নয় সেটা নামাজের মতো নয় সেটা রোজা জাকাতের মতো নয় সেটা আলাদা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন ওয়ালা তুফি আর এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নতার সৃষ্টি করিও না একদল নামাজ পড়ছে আর তোমার রাস্তায় বসে আছো বিচ্ছিন্নতা সৃষ্টি করো নাই একদল তহিদের কথা বলছে আরেক দল বলছে না না না ইসলাম তো আল্লাহকে পাওয়া যায় বিচ্ছিন্নতা সৃষ্টি করলো তহিদের ক্ষেত্রে কাবর আলাল মুশ্রেকি নাহম এলই মুশ্রেকদের জন্য বড় কষ্টকর বিষয় হে যার দিকে তুমি আহ্বান করো মুশরেকরা নবী ইসলাম গদিত দিতে চাইছিল তাদের জন্য এটা কষ্টকর বিষয় ছিল না তাহলে দিন কায়েম করা মানে ক্ষমতা দখল করা নয় আসলে এই জন্য কোনটা মুশকিল ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে আর এই সব উপাস্যের ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেচদা করা যাবে না কারোর কাছে মদত সাহায্য চাওয়া যাবে না সিরকে উৎখাত করতে হবে এটা বড় কষ্টকর বিষয় ছিল মুশ্রেকদের জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াজবি আলহিমাইয়া আল্লাহ পাক যাকে চান মনোনীত করেন আবাহি এলহিমাইয়নী যে আল্লাহ অভিমুখী হয় তাকে আল্লাহ পাক হিদায়ত করেন অমাতফার রাক ইলামিমবাদা আহমুল এল বাগিম্বাইন আহম আর মানব জাতি তাদের কাছে সত্য জ্ঞান আসার পরেই তারা বাড়াবাড়ি করে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে যদি কোরআন সন্নাকে মজবুত করে ধরে নিত ওই বিচ্ছিন্নতা শেষ হয়ে যেত ফাটলগুলি কমে আসত আর আমরা ঐক্য গড়ে তুলতে পারতাম তো ঐক্য গড়ে তুলতে হবে কোনো ব্যক্তির মাধ্যমে নয় বরং কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহাক বলছেন ওয়ালাউল্লা কালিমাতুন রব্ কাহেন তোমা রবের পক্ষ থেকে যদি অগ্রিম একটা ঘোষণা না হয়ে যেত এলা জালি মোসাম্মা যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে মানব জাতিকে লাক আল্লাপাক মানুষের ফ্যাসালা করে দিতেন ধ্বংস করে দিতেন পাপের কারণে আর এদের পরে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান তাদের কথা বলা হয়েছে অথবা কোরআনে করিমের কথা বলা হয়েছে এরা সন্দেহে নিমজ্জিত রয়েছে ফলে যা লেখা এই জন্য হে নবী ফুমি দাওয়াত দিতে থাক আল্লাহ দিকে আহ্বান করো কামা যেমন তুমি আদিষ্ট হয়েছ তেমন তুমি সোজা হয়ে যাও ওয়ালা তত্তাবি তাদের মনের বাসনার অনুসরণ করিও না ওয়াকুল বলো আমান তো বেমা আনজার আল্লাহমিন কিতাব যে কিতাব আল্লাহ নাজেল করেছে তার প্রতি আমি বিশ্বাস করি ওমের তুলি আকুম আমাকে আদেশ করা হয়েছে তোমাদের ক্ষেত্রে আমি ন্যায় নীতি অবলম্বন করি ইনসাফ করি আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব লানা না আমা আমাদের কর্ম আমাদের জন্য ওয়ালাকুম আমাদের কর্ম তোমাদের জন্য লাহ বেকুম আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো ঝগড়া দ্বন্দ্ব নেই ঝগড়া দ্বন্দ্ব মারামারি করিও না বোঝার চেষ্টা করো আল্লাহ পাক বলছেন আর আল্লাহ ইয়াজমা ও বেইনানা হেনবি তুমি এটাও জানিয়ে দাও যে আল্লাহ আমাদেরকে একত্রিত করবে না সকলকে একত্রিত করবেন ও এলইহিল মাসির আর তার কাছে প্রিত্যাবর্তন স্থল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি আল্লাহ রাব্বি যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি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 থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি अब्दुर रजाक अबू बकर जहांगीर आलमीटल कैम रसुल्लाम कथा हादिसर इतिब क्रम विकास যার আল্লাহ সম্পর্কে বাক বিতন্ডা করে। সাড়া দেওয়ার পরেও বেশ কিছু লোক করেছে তার মানে এর মধ্যে আছে সত্য না হলে থেকে আকার ইসলাম গ্রহণ করেছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পাক বলছেন হজ্জাত ইন্দর তাদের প্রতিপালকন নিকট তাদের যে দলিল প্রমাণ যুক্তি এ হচ্ছে ওয়াসার কিরকম ওয়াসার। এদিকে মমিন মুসলিমরা বলছে যে দেখো এক আল্লাহ মালিক হইতে পারে আল্লাহর শরিক হইতে পারে কত বলিষ্ঠ যুক্তিও রয়েছে আর আল্লাহ পাকের শিক্ষাও রয়েছে অক্ষন্ত তোমাদের যুক্তি হলো আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে মুরুক্ষ ছিল তারা কি বুঝতো না হ্যাঁ তারা কেন এগুলো বলেনি এই নতুন কথা করতে থেকে নিয়ে আসলে তোমাদের যুক্তি প্রমাণে হচ্ছে কি ওয়া দুর্বল ও আলহিম গুন এবং তাদের ওপর আল্লাহের ক্রোধ গজব রয়েছে ও আল্লাহ আজাবুন শহীদ এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আল্লাহ আল্লাহ সেই সত্তা আল কোরআন করেছেন সত্য সহকারে আর নাই অন্যায়ের মাঝে ফায়সালাকারী মানদণ্ড হিসাবে মিজান কোরআন হচ্ছে দাঁড়িপাল্লার মতো কোনটা নাই কোনটা অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ এর দ্বারা আপনি মাফতে পারবেন কোনটা আপনার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর ইহ জগতে পর জগতে শুধু দুনিয়ার স্বার্থ সামনে রাখলে হবে না যে সুদে তো লাভ হচ্ছে হ্যাঁ এতে তো লাভ হচ্ছে এই ব্যবসা তো বড় ফলপ্রসূ কিন্তু আপনার আখেরাজ্যে খারাপ হচ্ছে আপনার ভবিষ্যৎ খারাপ হচ্ছে আপনার হারাম রিজিকের কারণে আপনার রিজিকের বরকত উঠে যাচ্ছে আপনার জীবনে বালামসিব বিপদ রোগ আর বিভিন্ন রকমের আজাব শাস্তি নেমে আসছে এগুলো তো আপনি দেখতে পান না আল্লাহাক আপনার জন্য শান্তির দিন মনোনীত করেছেন তো এই হচ্ছে মিস অমায়ুদ্রিক আর তুমি কি জানো হে নবী লাল্লা সাহা করি হতে পারে যে কিয়ামত অত্যন্ত নিকটে কতদিন আর দুনিয়ায় বাড়াবাড়ি করবে রাস্তা বিহা যারা কিয়ামত বিশ্বাসী নয় তারা এটাকে ত্বরান্বিত করতে চায় তারা হোড়া লাগিয়ে দেয় ওয়েল্লিন মুশফিক আমিনহা আর যারা মমিন তারা কিন্তু ক্যামতকে অত্যন্ত ভয় করে ওয়া মুন এবং তারা জানে আন্নাহাল হক যে এই কিয়ামত বিচার দিবস চিরসত্য আলা ইন্নারুন আফিস আলম বঈদ নিশ্চয় যারা ক্যামত সম্পর্কে ঝগড়া করে বাসন্দিহান তারা সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে আল্লাহ লতিফাদী আল্লাহ পাকুল আলমিন বান্দার প্রতি বডই বড়োই মেহরবান লতিফ মানে হচ্ছে বড়ই দয়াবান মেহরবান ইয়ারজ কুমাইয়া সাজাকে ইচ্ছা আল্লাহাক রেজিক দিয়ে থাকেন সুখ শান্তি দিয়ে থাকেন কহআলাল কবিউল আজিজ তিনি মহাশক্তিধর আল আজিজ যিনি বড়োই মহাপরাক্রান্ত মানুষের দুনিয়ার কর্ম হচ্ছে দুই রকমের এক হচ্ছে দুনিয়ার ক্ষেত খামার আর এক হচ্ছে আখের আত পরকালের ক্ষেত খামার কোন ক্ষেত খামারে কাজ করতে চাও কোনটাকে এক নম্বরে রাখতে চাও এটা হচ্ছে চিন্তার বিষয় একজন জ্ঞানী মানুষ স্থায়ী জগতের ক্ষেত খামারটাকে আগে ঠিক রাখবে তারপরে ক্ষণিকের জগৎ কিছুদিন আছে দুনিয়াতে সুতরাং এখানেও ক্ষেত খামার করতে হবে এখানেও একটু মেহনত পরিশ্রম করতে হবে রুজি রোজগার করতে করবে কিন্তু দুই নম্বরে থাকবে প্রথমে ফজর নামাজ প্রথমে ফজর নামাজ একজন মমিনের কাছে তাই না প্রথমে পাপ মুক্ত থাকে আর তারপরে দুনিয়ার প্রজন মিটানো এই জন্য আল্লাপা বিবাহসাদী করে জন চাহিদা পূরণ করতে বলেছেন হালাল ব্যবসা বাণিজ্য করে অথবা চাকরি করে মেহনত করে রুজি রোজগার করে খেতে বলেছেন হারাম পথ অবলম্বন করা চলবে না জেনা ব্যবিচারও চলবে না আর চুরি ডাকাতি চিন্তায় রাহদানিও চলবে না আর যারা দুনিয়াকে প্রাধান্য দিল পয়সা আসছে কিনা এতে আমি বড় হইতে পারবো কি না খ্যাতি লাভ করতে পারবো কি না আখেরা দুই নম্বরে মুসলিম অধিকাংশ যদি সময় হয়ে যায় দুনিয়ার সব কিছু করি তাহলে নামাজটা কখনো পড়ে নিল সব কিছু সংসারের কাজ ঠিকই রেখে যদি সময় পায় আজকে সময়ই পায়নি এক হপ্ত নামাজ পড়ার সময়ই পাইনি এ হচ্ছে মুসলিমদের জিন্দিগি হাই আফসুস আল্লাহ পাক বলছেন মান কানা ইরিদ হারসাল আখেরা যেই ব্যক্তি পরকালের খেত খামার চায় নাজিদাহ ফি হারসি তার খেত খামার আমি বৃদ্ধি করে দেবো অমান কানি ধারসাদ দুনিয়ার যে দুনিয়ার ক্ষেত খাম চাই দুনিয়া দুনিয়া নেতৃত্ব পয়সা সুখ শান্তি মিনহা আল্লাহ বলছেন মেহনত করবে সেজন্য তাকে দেব আর না নিষ্ফল করবেন না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আঁকেরাতে তার কোনো অংশ নেই কারণ দুনিয়াটাকে মনে করেছে এটাই হচ্ছে গন্তব্যস্থল আর এইই হচ্ছে সব কিছু আমলাহ সুর আকাউ সারাউল্লাহ মিল আদিন মালামিয়াজান বেহিল্লা তাদের কি আমন কোনো শরিক রয়েছে আল্লাহর সাথে যারা তাদের জন্য ধর্ম প্রণয়ন করেছে এমন যার অনুমতি আল্লাহ দেননি। এমন কোন শরিক নেই যে বিধানদাতা আইনদাতা অমুক মতবাদ দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে দেশ পরিচালিত হবে এটা একজন মুসলিমের জন্য ওঠেই নয় যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে জীবনের সর্বস্তরে পাকের দিনের সামনে আল্লাপের বিধানের সামনে আত্মসমর্পণ করবে যে আল্লাহ তোমার বিধান জীবনে প্রত্যেকটি ক্ষীতের মানে আলাউল্লা কালিম আতুল ফাসলি আল্লাহ পাক রাবুল আলমিনের ফয়েস বাণী যদি না হয়ে যেত আগেই যে আল্লাহ পাক মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না আল্লা কোজিয়াবাইন তাদের এখানেই ধ্বংস করে দেওয়া হতো ওয়াইন জালমিন আল্লাহম আজাবন আলিম আর জালেমদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তারা জোয়ালেমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু পাপিষ্ট গোনাগাররা যেহেতু অন্যায় কাজ করেছে সেই জন্য তাদেরকে দেখবে কি আমাদের দিনে ভয়ে ভীত ওয়া হুয়া ওয়াকিউম বাহিম ওয়া আই শাস্তি আযাব پر উপর আসবেই আসবে আল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত পক্ষান্তরে যারা ঈমানদার সৎকর্মশীল ফিরাউযাতিল জান্নাত তারা জান্নাত বাগানসমূহে অবস্থান করবে লাহুম মা ইশাউনা ইনদা রব্বিহিম তারা যা চাইবে তাই তাদের প্রতিপালকই করে তাদের জন্য রয়েছে যালিকা হুয়াল ফাদলুল কাবীর এটা হচ্ছে আল্লাহ পাকের মহা অনুগ্রহ যালিকা আল্লাযী ইউবাশশুরু আল্লাহ ইবাদাহ আল্লাযিনা এই তো সেই নিয়ামত আল্লাপাকে জান্নাতের যার সুসংবাদ আল্লাহ পাকে দিয়েছেন তার ওই বান্দাদেরকে যারা ইমান নিয়ে এসছে আর সৎকর্মশীল হয়েছে কুল হে নিয়া আস আলকুম আলী হাজার এই ইসলামের কথা তোমাদের বলে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বেতন চাই না ইল্লাল মামাদ্দা ফিল করবা তবে আত্মীয়তার ভালোবাসাটা দেবে তোমরা প্রথম যখন নবী করিম সাল্লা ইসলামের দাওয়াত কোরাইশদের মাঝে মক্কা মুশরেকদের মাঝে পেশ করলো সবাই আত্মীয় নিজের বংশগোত্র সুতরাং তাদেরকে এ কথা আল্লাহ জানিয়ে দিতে বললেন যে তোমাদের কাছে পয়সা একটাও চায় না ভয় করিও না নেতৃত্ব চাই না দুনিয়ার কোনো কিছু চাই না শুধু এতটুকু তোমরা দেবে যে আত্মীয়তার একটা সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে সুতরাং ব্যবহার করিও না বাধা সৃষ্টি করিও না ষড়যন্ত্র করিও না অমাইয়েরে ফাসানাত নাজিদ্লাহ হুফিয়া হোসনা আর যেই ব্যক্তি সৎ কাজ করবে ভালো কাজ করবে তার নেকি আমি বৃদ্ধি করে দেবো ইন্না গাফুর শখুর আল্লাহ পাক বড়ো মার্জনা আর বড় মানুষের কর্মের মর্যাদা দানকারী শকুর আমি আল আল্লাহ ক্যাজিবা তারা কি এ কথা বলে যে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে কোরআন মিথ্যা মোহাম্মদের কথা মিথ্যা ফাইয়াশা ইল্লাহ আখতেম আল্লাহ কালবে আল্লাহ যদি চাইতেন আর মহম্মদ মিথ্যা কথা বলতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লামের অন্তরে আল্লাহ মোহর লাগিদ মোহাম্মদকে ছেড়ে দিতেন না যদি মিথ্যা কথা বলত ওয়ামহুল্লাহুল বাতিল আর আল্লাহ পাক রবুল আলমিন বাতিলকে নিশ্চিন্ন করেন ওয়হিক কালহাক কবি কালিমাতি আর তার বাণীর মাধ্যমে সত্য কি আল্লাহ পাক বিজয় দান করেন প্রতিষ্ঠিত করেন ইাহ আলীম মিজাতি সদুর আল্লাহ পাক অন্তর্জামি ওহবাল তোবা তান এ বাদি পাক সেই সত্তা যিনি বান্দাদের তৌবাক গ্রহণ করে থাকেন ওয়া আফানি সয়াত আর গন পাপ মাফ করে থাকেন মার্জনা করে থাকেন আর মানব জাতি তোমরা যা করো আল্লাহ পাক সবকিছু জানেন আল্লাহ পাক বলছেন যারা ইমান নিয়ে এসছে আর যারা সৎকর্মশীল তাদের ডাকে আল্লাহ পাক রব সাড়া দেন তাদের দোয়া কবুল করেন ওয়াজি দহমিন ফাজী এবং আল্লাহ পাক তাদেরকে তার অনুগ্রহ আরও বৃদ্ধি করেন শুধু দেন না বরং আল্লাহ পাক তাদের ওপর অনুগ্রহকে বৃদ্ধি করেন অলকা ফেরুন আল্লাহম আজাবুল শরীদ আর কাফেদের জন্য বড় কঠোর শাস্তি রয়েছে ওলা বাসাত আল্লাহ রিজকালি এবার আদিল্লা বা গাফিল আর আল্লা পাক মানবজাতির জাতির স্বভাব সম্পর্কে আরেকটি কথা বলছেন যে আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিজিককে সকল বান্দার জন্য প্রশস্ত করে দিতেন কোনো অভাবই দুনিয়াতে নেয় সবাই একেবারে পয়সাওয়ালা আর পয়সাওয়ালা সুখ আর সুখ আল্লাহ যদি এই করতেন আর আর একটা এর তফসিরে চলে আসতে পারে আল্লাহ যদি মানুষকে খুব বেশি ধন সম্পদ দিয়ে দেন রেজেকের দ্বার প্রশস্ত করে দেন বেশি সুখী হয়ে যায় তো মানুষের বধ স্বভাব হচ্ছে বধচরিত্র হচ্ছে লাগাও ফিল আর পৃথিবীতে তারা বিদ্রোহ সৃষ্টি করে ধন সম্পদ আর নেতৃত্বের অহংকারেই পাপে লিপ্ত হয় এত ধন সম্পদের প্রাচুর্য না থাকলে হয় এই সব পাপে জড়াত না আর সমস্ত মানুষকে যদি আল্লাহ সচ্ছল করে দিতেন কোনো অভাব নেই তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েত কেউ কারো অধীনস্থ হইত না কেউ কারো কাছে নিজেকে ছোট মনে করতো না কেউ কারো কাজে যেত না কেউ কারো গরজ পুরা করতো না তাহলে দুনিয়া অচল হয়ে যেত চাকর নখর একটু বেশি পয়সা খুঁজে পাওয়া যায় না বাইরে থেকে চাকর নকর নিয়ে আসতে হয় আল্লাহ ফাকর আব্বুল্লা আলমী যদি বেশি সুখ দিয়ে দেন তাহলে এইরকম মানুষ করে ওলা কি মায়াসা তবে আল্লাপাক যা চান তা থেকে সুপরিমিত নাজেল করেন কাকে দেবেন কতটা দেবেন সুপরিমিত আল্লাহ নাজিল করেন ইন্না হু বিবাদি হাবির উম বাসিনিস্টি আল্লাহ পাক তার বান্দাদের সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন एखाना आलोचना शेष करल्ला गुनाखाता माफ करें आल्लाक रिजिके जो बरखत दान करें और हाल रिजिक आल्ला पकड़ा जन वृद्धि करें और हालाल रिजिक पे आल्ला पकर सन्तुष्ट क्ज करा तौफिक दान करें जो आल्ला पकर रिजिक पे पापे लिप्त ना हो विभ्रांत ना हो जाहकारी ना हो जाए এবং ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড বিআইসি কোড